বাংলার কাছে সম্মানিত সুধি দর্শক বিন্দু পৃথিবীর যা প্রান্ত থেকে বসে আপনারা এই আলোচনা উপভোগ করছেন সকলকে আন্তরিক স্বাগত ও মোবারকবাদ জানাচ্ছি সুদীয় দর্শক আমাদের আলোচনা হল সমষ্টিক আলোচনা একটা গ্রুপ ডিসকাশন আমরা দলভিত্তিকভাবে আলোচনা করে থাকি এখানে আমরা সাধারণত অভিজ্ঞ আলোচকদের নিয়ে একটি বিষয়কে আলোচনার সাথে বিশিষ্ট আলমের দিন ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ প্রফেসর ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর আপনাকে আন্তরিক স্বাগত আর আমাদের সর্ববামী রয়েছে আপনাদের ভাই হারুন হাসিন আশা করি আপনারা এই অনুষ্ঠান উপভোগ করছেন শুধু দর্শক আজকের এই পর্বে আমরা আলোচনা করব কোন কোন কোন মালের উপরে জাকাত ফরস হয় কোন কোন শ্রেণীর ব্যক্তির উপরে জাকাত ফর জাকাতের খাত সমূহ কোন কোন খাতে আমরা জাকাত বেয় করব এবং এর প্রাসঙ্গিক কাতব্য বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি এই পর্বে আমরা আলোচনা করব জাকাতের সামাজিক উপকারিতা কি সমাজের অর্থনৈতিক চাকা সচল করার ক্ষেত্রে জাকাত কী ভূমিকা রেখেছে এটা নিয়ে আমরা আলোচনা করব প্রথমেই এই বিষয়ে আলোচনা সূত্রপাত করার জন্য আমরা আহ্বান জানাবো আমাদের সম্মানিত অতিথি মাহাতারাম এজন্য সারা বিশ্ব পাগল হয়ে গিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি সারা বিশ্বে সবচেয়ে বড় দারিদ্র বিমোচন ও মানব সম্পদ উন্নয়নের ব্যবস্থা হলো ক্ষুদ্র ঋণ সারা বিশ্বে ক্ষুদ্র ঋণের মাধ্যমে দারিদ্র বিমোচনের একটা হওয়া উঠলেও প্রকৃতপক্ষে যেটা দেখতে পাচ্ছি খুবই লক্ষণীয় দারিদ্র বিমোচনের নামে ক্ষুদ্র ঋণের মাধ্যমে যেটা ঘটছে আমরা আমাদের সমাজগুলোতে যা দেখেছি আশেপাশে অন্যত্র অন্য কিছু থাকতে পারে ক্ষুদ্র ঋণ নিয়ে আজ পর্যন্ত কোন মানুষ স্বাবলম্বী সচ্ছল হয়েছে ঋণ মুক্ত এরকম হাজারের ভিতরে একজন পাওয়া কঠিন যেটা ঘটে ক্ষুদ্র ঋণের মাধ্যমে মানুষ বেকার ছিল এক বেলা খেত দুবেলা খেতো না তাকে আমি যেয়ে বললাম আমার কাছ থেকে তুমি দশ হাজার টাকা নাও ব্যবসা বাণিজ্য করবে চাউল কেনবে বা রিক্সা চালাবে প্রতিদিন আমাকে শুধু তিনশো টাকা দেবে বাকি যা আছে সব তোমার ওই ব্যক্তি আমার কাছে টাকা নিয়ে গেল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রিক্সা চালায় অথবা ব্যবসা করে তিনশো টাকা কোনোরকমে হয় তিনশো দশ হতে চায় না পনেরো হওয়া কঠিন সারা দিন খেটেছে ও তিনশোর উপরে অনেক আয় করবে আমার টাকা জোগাড় করতে পারে কোনদিন পারে না আমাকে টাকা দিতে না পেরে কি করে তখন তখন ও কি করে একসময় কিস্তি না দিতে পেরে আর একটা সমিতি থেকে কিস্তি নেয় নিয়ে এই সমিতি শোধ করে দেয় ও যেটা হয়েছে কারণে আল্লাহ মাফ করেন একটা পর্যায়ে পরিবার নষ্ট হচ্ছে সম্ভ্রম নষ্ট হচ্ছে পরিবার ভেঙে যাচ্ছে এমন অবস্থা যেটা কল্পনা করতে পারেন গ্রামে গেলে আমরা মুখে উচ্চারণ করার মতো নয় এর ফলে আজ পর্যন্ত কোন মানুষ স্বাবলম্বী হয়েছে আমরা দেখাবো যে তার বাড়ি ছিল না বাড়ি হয়েছে কর্মকর্ষে একটা দুটো গরুর মালিক তিনটে উটের মালিক ইত্যাদি দেখানো যাবে এটা বাস্তবতা এটার ব্যতিক্রম আমরা প্রকল্পের মাধ্যমে মানুষকে আপনার বলার অর্থ উদ্দেশ্য হলো যে দারিদ্র বিমোচনে দিতে হবে এবং সে নিশ্চিত এটাকে ব্যবহার করে স্বচ্ছ হতে পারে এখানে কয়েকটা শুধু সমস্যা আছে এটা যারা কাজ করেন তারা জানেন একটা ঔষধের উপকার পেতে গেলে ঔষধকে ডাক্তারের ব্যবস্থাপত্র অনুযায়ী সেবন করতে হবে এবং রাষ্ট্র কোথায় কোন কিভাবে দারিদ্র বিমুক্ত করবে কাকে শিক্ষার বৃত্তি দেবে কাকে সাইকেল কিনে দেবে কাকে রিক্সা কিনে দেবে এটা বুঝতে পারত কিন্তু ব্যক্তি পর্যায়ে দেবার কারণে যেটা সমস্যা হয় যে ব্যক্তি অল্প দেয় দারিদ্র জাকাতের উদ্দেশ্য হলো দুটো আপনি তাকে একটা গরু কিনে দিলেন যে এটা জাকাতের এটা আর কেউ তোমার কাছে দাবি করবে না রিক্সা কিনে দিলেন ও দু এক মাসের ভিতরে রিক্সাটা এবং গরুটা বিক্রি করে দেবে একটা তার মানসিক প্রশান্তি আর চিন্তা মুক্ত পাশাপাশি পরের বছর আবার জাকাত নিতে দেয় এই সমস্যা কিন্তু সমাজে লক্ষণীয় তবে এক্ষেত্রেও আল্লাহ ব্যবস্থা করেছেন অর্থাৎ যদি সরকার এটা করতো সমস্যা থাকতো না যারা সংস্থা জাকাত দেবেন জাকাত ভিত্তিক দারিদ্র বিমোচনে তারা যদি না শিক্ষা করা যায় যেমন জাকাত ভিত্তিক রিক্সা প্রকল্প তাকে বলা হলো যে তিরিশ টাকা জাকাত থেকে বাকি দশ তোমাকে সমিতিকে শোধ করতে হবে তাহলে সে ওই সমিতিকে শোধ করে রিক্সার মালিকানা পাবে দারিদ্র বিমোচনে সমাজ থেকে দারিদ্র সোলানা বিমোচন করা সম্ভব এবং এটা আল্লাহ যে জাকাত দিয়েছেন বিশেষ করে আমরা যেটা আলোচনা করেছিলাম ফসলের জাকাত প্রতিটি সমাজে যাদের জমি আছে তাদের পাশাপাশি কিছু ভূমিহীন আছে। প্রত্যেক এলাকার মানুষ যদি সেই প্রতি মৌসুমে যে ফসলের জাকাত ওঠে ওটা দরিদ্রদের ভিতরে বর্তন করেন কিছু মানুষকে শিক্ষাবৃত্তি দিয়ে দেন কিছু মানুষের চিকিৎসার পয়সা দিয়ে দেন ওই সমাজে কোনো মানুষ চোরি থাকবে না প্রয়োগের কারণে আর প্রয়োগটা আমরা বলছি যে রাষ্ট্রীয় ভাবে ব্যবস্থা যদি করা হতো তার ফায়দা বেশি পেত রাষ্ট্রীয়ভাবে তো জাকাত তো দেয় দেখা যাচ্ছে বিভিন্ন রাষ্ট্রে কিছু সংখ্যক মানুষ জাকাত তহবিলে দান করে থাকে জাকাত দিয়ে থাকে কিন্তু দিয়ে থাকে বলা হচ্ছে দিল। কিন্তু পূর্ণটা দেয় না এক দ্বিতীয় বিষয় হলো যে এটা দেয় কিছু সংখ্যক প্রতিষ্ঠান সব প্রতিষ্ঠান গ্রহণ করে না এটা একটা প্রতারণা প্রতারণা এই যেন এই জাকাতের সিস্টেমটা রাষ্ট্রীয়ভাবে প্রয়োগ না করা হয় আর যদি করা হয় তাহলে ওই যে কালো টাকা সাদা করা অবৈধ টাকা বৈধ করার যে একটা নিয়ম তখন একটা টাকার একটা হিসাব চলে আসবে ব্যাংক কর্তৃক যাদের টাকা রক্ষিত আছে রাষ্ট্র জানবে এই ব্যক্তির নামে কত টাকা জমা আছে বছর পার হয়ে গেছে পার্সেন্টের কেটে চলে আসবে জাকাত ফান্ডে এটা যেন না হয় যার কারণে লোক দেখানো কিছু ব্যবসায়ী কিছু লোক জাকাত ফান্ডে অল্প কিছু সঙ্গে দিয়ে সেখান থেকে মুক্ত হতে চায় এটা একটা বড় ধরনের প্রতারণা এখানে দুটো দিক আছে সেখানে তাহলে যেখানে যাওয়া দরকার সেখানে এটা একটা বড় ভয় আমি তৃতীয় পয়েন্ট বলতে চাচ্ছিলাম জি যারা জাকাত দিতে চাচ্ছে তারা আস্থা কারণ এটা তখন ব্যক্তিগত ভাবে দিচ্ছে আর এই ব্যক্তিগতভাবে দেওয়ার কারণে যথাস্থ কি করে যদি প্রয়োগ না করে এই জন্য আলোচনা প্রসঙ্গটা আসলো আলহামদুলিল্লাহ যেটা আমরা আলোচনা করছো এর মানে এই নয় যে জাকাতা ফায় আমাদের সমাজে জাকাত সবাই দেন না জাকাত যারা দেন তারাও ষোলো আনা হিসাব করে দেন এমন মানুষ কম জাকাত যারা দিচ্ছেন তারা দারিদ্র বিমোচনের চিন্তা না করে অধিকাংশ ক্ষেত্রে এরপরও বর্তমান বাংলাদেশের সমাজে জাকাতের মাধ্যমে অগণিত মানুষ দারিদ্র বিমোচিত হচ্ছেন লেখাপড়া সম্পন্ন করছেন এরকম উদাহরণ আছে অর্থাৎ জাকাত যেমন আমরা সালাতের ব্যাপারে আলোচনা করেছি কম হোক বেশি হোক পরিপূর্ণ হোক বুঝে হোক না বুঝে হোক সালাত ব্যবস্থা পরিপূর্ণ প্রয়োগ হলে সমাজ থেকে দারিদ্র বিমোচিত হয়ে যাবে অনেকে মনে করেন জাকাত ব্যবস্থার মাধ্যমে সমাজে ভিক্ষাবৃত্তি স্থায়ী করা হয়েছে এটা ইসলামী জাকাত ব্যবস্থার বিরুদ্ধে একটা অভিযোগ বলা হয় যে যদি দরিদ্রকে দাও দরিদ্র যখন থাকবে না তখন কি সমাজে কিন্তু অসহায় হয়ে যাবে এমন একটা অসুখ হয়েছে যে চিকিৎসা করতে পারছে না তারপরে সবচেয়ে বড় ফি সাবিল্লা খাত রয়ে গেল জনগণের কল্যাণে বিভিন্ন কাজ হবে এই উদ্দেশ্য যেটা আজকে আমরা নি তখন ইমামগণ বলেছেন যে জাকাত এমন ভাবে দিতে হবে যেন লোকটা দারিদ্র থেকে বিমোচিত হয় স্বাবলম্বী হতে পারে রমজান মাসের সাধারণত আমাদের বেশিরভাগ জাকাত দিয়ে থাকে যেটা আমরা আলোচনা করেছি এই উপলক্ষে আমার তো মনে হয় সারা বছরের মধ্যে একটি যে দেশের সব শ্রেণীর আপনাকে সমানের সুদীয় দর্শক বিন্দু আমাদের সময় হলো ছোট্ট একটা বিরতির বিরতিতে যাচ্ছি অল্প কিছুক্ষণের জন্য তারপর আবার ফিরে আসবো ইনশাআল্লাহ ততক্ষণে আপনারা আমাদের সাথে থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল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 हान मदानी आसन कुरान दिए जीवन गड़ी आज सन्द्या साढ़े पांच ट्रचार सकाल छंग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 मृत्यु कमनाते ही चाहे तब जन हे अल्लाह जीवित रखे जीवन पक्षे कल्याणकर मृत्युदान कर যখন মৃত্যু আমার পক্ষে কল্যাণকর হয় সপ্তম খন্ড অসুস্থতা অধ্যায় হাদিস সংখ্যা সালাম আলাইকুম বিরতির পর আপনাদেরকে স্বাগত জানাচ্ছি জাকাত আসলে যেটা আমাদের অতিথিবৃন্দ আলোচনা করতেছিলেন আমার মনে হচ্ছে আমরা ওদি বাস্তবতার তাকায়ে দেখি যে যদি সমাজের প্রত্যেক মানুষ এই জমির ফসলটার জাকারটা দিয়ে দিতেন তাহলে ওই গরিবের ঘরে ধান চলে যেত চাউল চলে যেত প্রয়োজন দেখা দিত তার কিছু টাকার ই দিয়ে বাজারঘাট করবে সে যদি ওই স্বর্ণর ওপর বাৎসরিক টা কালেকশন করতো তাহলে বৎসরে দেখা যেত ঘরে চাউল আসে এদিক দিয়ে বাৎসরিক খরচটা তার মিটে যেত আবার দেখা যেত যে মৌসুমি জাকাত আছে দেখা গেল রামাজান উপলক্ষে একটা জাকাত আছে সেটা আসলে এ দিয়ে সে কাপড় চুপড় কিনা আদা অনেক কিছু আনন্দ অনেক কিছুই করতে পারত একটা গরিবের অভাব থাকার কথা না ঘরে চাল আছে আমি জাকাতের মাধ্যমে কি করলাম জাকাতের ধান দিয়ে আমি ঘরে চাল ব্যবস্থা করে ফেললাম এবার থাকলো আমার জন্য প্রতিনিয়ত খরচ আমি জাকাত ফান্ড থেকে টাকা নিয়ে আমি কি করতে পারলাম প্রতিনিয়ত খরচটা আমি করে ফেললাম এরপর থাকলো বাড়তি সেখানেও তো মৌসুমি জাকাতের ব্যবস্থা ইসলাম দিয়েছে আনন্দের আমরা আগে আলোচনা করেছি কে করেন যখন মৌসুমে ফল ফসল ওঠে এক ধরনের অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে ফল ফসল কিনে ফেলে তখন বাজার দ্রব্যমূল্য বেড়ে যায় যদি ফল ফসল কাটার সঙ্গে সঙ্গে জাকাত দেওয়া হতো বাজারকে সচল করার সবচেয়ে বড় মাধ্যম ধনী গরিব রাখার সবচেয়ে বড় মাধ্যম হলো জাকাত এজন্য জন্য জাকাত দেওয়ার কারণে আমরা এটা হিসেব করেছি যদি একটা এলাকায় থাকবে না টিম সংকট সৃষ্টি করে যে মুনাফা অর্জন এবং মানুষকে যে যাতনার মধ্যে নিক্ষেপ করা আরেকটা হলো আমরা যদি একটু সচেতন হই তাহলে ওই ফসলের জাকাত দিয়ে একজনকে শিক্ষা বৃত্তি দিতে পারি একজনকে আমরা শিক্ষা উপকরণ কিনে দিতে পারি একজনকে তার কর্ম উপকরণ কিনে দিতে পারি এভাবে ক্রমান্বয়ে কিছু মানুষ কিছু মানুষ দারিদ্র সীমার বাইরে চলে আসবে ধনী দরিদ্রের মাঝে ভারসাম্য রাখার জন্য এমন একটা ব্যবস্থা চালু করেছেন সব এলাকায় কিন্তু ধান হয় না আবার সব এলাকায় আম হয় না সব এলাকায় গম হয় না আবার দেখা যাচ্ছে গম এক সময় হয় তো ধান আর সময় হয় আবার দেখা যাচ্ছে যে লিচু এক সময় হয় তো আম আর সময় হয় আবার দেখা যাচ্ছে যে ফসল এক সময়ে হচ্ছে কিন্তু ব্যবসায়ীরা আরেক সময়ে আর্থিক প্রবৃদ্ধি পাচ্ছে আবার কোন এলাকায় শিল্প নেই জি কৃষি বেশি হ্যাঁ এলাকায় শিল্প শহর অঞ্চলে আছে শিল্প প্রভাব গ্রাম অঞ্চলে আছে কৃষি প্রভাব পারস্পরিক সম্পর্কটা এতই উন্নত শিল্প প্রতিষ্ঠান তার আর্থিকভাবে জাকাত বের করে এক শ্রেণীর দরিদ্রকে দিচ্ছে কৃষকরা ওষুধ বের করে এক শ্রেণীর দরিদ্রকে দিচ্ছে পাশাপাশি আর একটা বিষয় লক্ষণীয় যে যখন এই উভয়ের ব্যবসা করে যখন একজন ব্যক্তি তার স্বাবলম্বী হচ্ছেন তখন জাকাতটা তিনি আদায় করতে পারছেন দেশব্যাপী আন্তর্জাতিকভাবে আর যখন যে ফসল উঠছে তখন তার করতে বাধ্য ওষুধ বের করতে বাধ্য অনুরূপ যে ব্যক্তির যখন জাকাত ফরজ হচ্ছে এটা টাইমের ব্যাপার কখনো আমার এক বছর পূর্ণ হবে এক সময়ে কখন আর সময় ব্যয় হবে এইভাবে আমরা জাকাত ব্যবস্থা পুরো সমাজ ব্যবস্থাকে একদিকে একটা সম্পৃতি তৈরি করে আর ত্যাগের সবচেয়ে বড় নমুনা জাকাত আপনি যেটা এর আগেও বলছিলেন বারবার যত রকম দিবস আমরা আজকের বাস্তবতা পালন করি সমস্ত আমি কি ভোগ করব। আর ঈদের মতো দিন আনন্দের বিশ্বে সব জাতি আনন্দ করে সেখানে আনন্দ বলতে ভোগ এবং জৈবিক আনন্দ একমাত্র ইসলাম ব্যাগের জায়গাটাই আনন্দ মানে আত্মা মন এবং জৈবিক দুইটা অনুষ্ঠান ইসলামের মানে ঈদ উল ফর ঈদুল আজহা এই দুইটাতে ভোগের নয় এখানে জাকাত এবং ফেতরা হিসেবে এটা মনে হয় বিশ্বে আর কোথাও কোনো উৎসবে হয়না সুতরাং দেখা যাচ্ছে যে বিশ্ব অর্থনীতির চাকা কিভাবে সচল করে ইসলামী জাকাত ব্যবস্থা অর্থাৎ মুসলমানের আনন্দ ভোগের উৎসবগুলোতে দরিদ্রদেরকে মানে শরিক করা হয় না দরিদ্রদেরকে দরিদ্রের অংশীদারিত্ব থাকে না পক্ষান্তরে ইসলামে দরিদ্রকে অন্তর্ভুক্ত করা হয় অন্য সকল উৎসবে নিজ নিজ ভোগ করে যার পয়সা আছে সে ভোগ করে আমার হাতে সময় কিন্তু একেবারে কম আমরা এক একটি প্রশ্ন এক একজনের কাছে যে জাকাত যে অর্থনীতির চাকাকে সচল করে এটা আমরা স্পষ্ট বুঝে নিলাম এবং এটাই একমাত্র মাধ্যম আল্লাহ প্রদত্ত পথ যে পথের মধ্য দিয়ে দারিদ্র বিমোচন সম্ভব আর অন্য যত পথ আমরা আবিষ্কার করি না কেন সেগুলি দিয়ে দরিদ্র নিপীড়ন নির্যাতন কোম্পানি হচ্ছে কিন্তু দারিদ্র বিমোচনা হচ্ছে না আচ্ছা এখন আপনার কাছে একটা জানতে চাইব যেটা হলো যে জাকাত না দেওয়ার যে অশুভ পরিণতি একটা তো হলো বাহ্যিক অশুভ পরিণতি হলো আমরা মালকে অবিত্র করে ফেলবো দুনিয়াতে মাল অপবিত্র হয়ে যাবে আর এটা নিয়ে যেহেতু দুনিয়ার পরিণতি আলোচনা করছি আমার মনে হয় এক্ষেত্রে সবচেয়ে বড় দুনিয়ার যে জাকাত না দেওয়ার পরিণতি এটা যেটা মাজা এবং অন্যান্য মহাদে হাদিসবাহ আল্লাহ রসুল পাঁচটা পাপের কথা বলছেন এই পাপ প্রতিটি পাপের জন্য আল্লাহ জাকাত না দেয় আল্লাহ ওই দেশে বৃষ্টি কমিয়ে দেন অনাবৃষ্টি অসময় বৃষ্টি দেন কিছু বৃষ্টি আল্লাহ দেনের জন্য আর মানুষের উপকারের বৃষ্টি কমিয়ে আমরা বর্তমানে শুকিয়ে যাচ্ছে আমরা প্রকৃতির সাথে যুদ্ধ করে পারছি না এটা হলো দুনিয়াতে জাকাত না দেওয়ার একটা বড় গজব যেটা রসুল্লাহাম বলেছেন এবং বাস্তবে আমরা দেখতে পাচ্ছি ধন্যবাদ আপনাকে এটা জানলাম শেখ তার মধ্যে একটা পাপ হলো যখন জাকাত আদায় না করা হয় ওই জাতি ধ্বংসে নিমজ্জিত হবে কোনো সময় ভূমিকম্প হতে পারে অথবা কোনো সময় জল হতে পারে যে কোনো এলাকায় নেই আমাদের অতির বৃন্দরা প্রাঞ্জল বাসায় খুব সুন্দর করে উপস্থাপন করছিলেন জাকাত না দেওয়ার দুনিয়ার কি ক্ষতি রয়েছে আর জাকাত না দিলে কি ক্ষতি রয়েছে আমরা যারা বিত্তবান আমাদেরকে জানা উচিত ইমান বাঁচাবার তাগিদে সমাজ থেকে এই সমাজের অর্থনীতি চাকা সচল করার জন্য এবং দারিদ্র বিমোচনের জন্য আমাদের উচিত সচল হয়ে এগিয়ে আসা তবেই আমাদের সমাজ শান্তি ও সম্প্রীতি সমাজ পরিণত হবে ইসলামের বাস্তবরূপ সমাজে পরিগ্রহ হবে সেই প্রত্যাশা কামনা ব্যক্ত করে সকলের কল্যাণ কামনা করে আজকের মতো বিদায় করছি সুহানি সাদু আল্লাহর আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাত আলম